সম্মানিত দর্শক মন্ডলী শরীয়তের মর্যাদা এবং উপলব্ধির গভীরতা এই শীর্ষক আলোচনায় আপনাদের অংশগ্রহণ করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন আমিন সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করেছি গত পর্বে যে ইসলাম মানার পাশাপাশি অন্য কোনো থিওরি বা ধর্মের অনুসরণ করা আমাদের জন্য বৈধ নয় বরং আমাদের জীবনে বয়ে আনবে भयह परिणाम बोझार चेष्टा करी मुहम्मद सल्ला अलहुआसल्लम शरियत नहीं शरियत के विश्वास करी से व्यतीत अंको व्यक्तर आदर्श ग्रहण करा जाटे ना पवित्र कुरान सईहदीस मध्य शरियत सीमाबद्ध इसलम सीम ইসলামকে যদি আমি খুঁজতে যাই তাহলে মাত্র এই দুইটির মধ্যে পাওয়া যাবে এর বাহিরে ইসলাম বা তালাশ করা মুসলিম ব্যক্তির জন্য একুশ নম্বর জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মোহাম্মদ সাল্লু আলহ্লামের মধ্যে আমি যখন এই আয়াতটি জানতে পারব আমি যখন এই আয়াতটি মেনে নেব তখন মুহাম্মদ সাল আলাইস্লাম ব্যতীত পৃথিবীর আর অন্য কোনো ব্যক্তিকে আমি অনুসরণীয় ব্যক্তি হিসাবে আদর্শ দাতা হিসাবে গ্রহণ করতে পারবো না শুধুমণ্ডলী আমরা আল্লাহ রাব্বুল আলমিনকে যেমন মেনে নিয়েছি এবাদতের একমাত্র হকদার হিসাবে बुल आलमीन के जेम एकम्रबादत हकदार हिसाब से ग्रहण कर ठीक थी। तंश कले शहदतर के एकम्रुनुसरणीय व्यक्ति हिसाब से मोहम्मद सल्लासम के मेणित है अर्थात आल्लाह रबुल आलमीन के खुशी करते चाहले मुहम्मद सल्लाह आलहीसल्लमर प्रदत्त পদ্ধতির আলোকেই তার আদর্শ করেই আল্লাহাদু আল্লাহ মোহাম্মদান আব্দুহু অরাসুলো কেন বলছি যখনই বললাম আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ব্যতীত কোন প্রকৃত নেই তখন আমাকে একমাত্র আল্লাহর বিধান মেনে নিতে হবে একমাত্র ইসলামকে মানতে হবে অন্য কোন কিছুকে মানা যাবে না এর অর্থা ও যা তিনি নির্দেশ দান করেছেন তার আমি আনগত্য করব এবং যা থেকে তিনি সতর্ক করেছেন নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। তবেই হলো কালেমায়ে শাহাদ প্রথম অংশকে মেনে নেওয়া আর দ্বিতীয় অংশ আহম্মদ সালাম যা কিছু আমাকে বলেছেন জানিয়েছেন তিনি শরীয়তের ব্যাপারে আমাদের যা কিছু খবর দিয়েছেন তাকে পরিপূর্ণরূপে সত্যায়ন করা তারপরে আলাই সারা এবাদত ওই বিষয়েই করবো আমি যে বিষয়ে মুহাম্মদ সাল আলাই সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যাকে শরীয়ত হিসাবে প্রবর্তন করেননি ওই বিষয়ে আমাকে আনুগত্য করা যাবে না এজন্য শরীয়তের দ্বিতীয় সাইড বৃহত্তর দ্বিতীয় অংশ হলো মোহাম্মদ সাল্লা আলাইহ সাল্লামকে মেনে নেওয়া অর্থাৎ যে হাদিস সহি হিসাবে প্রমাণিত হয়েছে সেটাকে মেনে নেওয়া শরীয়ত দুইটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ একটা হলো মহাগ্রন্থ আল কোরআন আর একটি হল রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের সুন্না তথা সই হাদিস এর বাহিরে কোনো মমিন শরীয়তকে তালাশ করতে পারবে না এই জন্য বিদাই হজ্জের ভাষণে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই চূড়ান্ত শরীয়তের ব্যাপারে মানদণ্ড নির্ধারণ করে গেছেন তিনি বলছেন এটা শক্ত করে আঁকড়ে ধরো তোমরা কখনো কখনোই পথভুষ্ট হবে না কি কি জিনিস রেখে গেছেন অর্থাৎ নবী মোহাম্মালাম বলছেন আমি যেটা রেখে যাচ্ছি সেটা হলো কেতাব আল্লাহি আল্লাহর কেতাব এবং নবী মোহাম্মদ সাল্লামের সোন্নাথ আল্লাহ বলছেন সুরায় আলিমরান একশো তিন নম্বর আয়তেু তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়ত এই শরীয়তকেই রাব্বুল আলমিন শক্ত করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে বলছেন ফলে আতাফার এবং নিষেধ করছেন যে তোমরা দলে দলে বিভক্ত হয়েও না সমানিত উপস্থিতি যদি আমরা এই বিষয়টি উপলব্ধি করি যে শরীয়ত মাত্র পাওয়া যাবে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে এর বাহিরে যদি তাহলে আল্লাহর হুকুমের আল্লাহর নির্দেশের আমার অবাধ্যতা করলাম মানবরচিত কোনো বিধানকে কোনো ব্যক্তি মেনে নিয়ে বক্ষে ধারণ করে কখনো ওই ব্যক্তি মনে করতে পারে না যে আমি আল্লাহর বিধান কেমন নিলাম না প্রশ্ন আসে না সম্মানিত উপস্থিতি এই জায়গায় বলছিলাম আমরা এই পৃথিবীতে অনুসরণীয় ব্যক্তিকে ধারণ করব যার নাম হল মোহাম্মদ সাল্লাহ আলহাম আল্লাহ রবুল্লা আলমী বলছেন যদি কোনো ব্যক্তি মুহাম্মদ মোহাম্মদ সাল আলাইস্লামের বিরোধিতা করে একটা অংশ বিরোধিতা করলো নবী মোহাম্মদ সাল্লাহামকে মানলো না এবং সাহাবাহেরামের আদর্শের উল্টা দিকে চললো তারা কিভাবে শরীয়ত মেনেছে এই বুঝটা যারা মানলো না যে ব্যক্তি গ্রহণ করলো না মা ওই ব্যক্তি যেদিকে নবীর আদর্শ ছেড়ে আমি সেদিকে চলে যাওয়ার জন্য তাকে সহজ করে দিই তাকে ফেরিয়ে দিই তারপরে জাহান নাম আমি তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করব মাসিরা। জাহান নামে প্রতিত হওয়া কতই না নিকৃষ্ট তার এই শরীয়তকে অবজ্ঞা করা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে না মানা কতটাই না তার জন্য গর্ভিত অন্যায় কতটাই যে খারাপ তা সে যদি বুঝতো দুঃখজনক ব্যাপার হলো এই আমরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে মানতে চায় না আমরা বলি যে কেবলমাত্র মসজিদে গিয়ে এপদত করলেই হবে নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম আদর্শ রাষ্ট্রীয় ক্ষেত্রে চলবে না এই জন্যই এই বুঝার ক্ষেত্রে আমার মনের মধ্যে শিরিকের সংমিশ্রণ করেছি যার কারণেই আমাদের জীবনে ইসলামের মহা সাফল্য কার্যকর হয় না ইসলামকে আমি মেনে নিতে পারি না বন্ধুরা আমার আপনাকে এবং আমাকে আর একটি আয়াত বুঝতে হবে আল্লাহ বলছেন সুরায় নূর তেষট্টি নম্বর আয়াতে বলছেন অন্য কোন ব্যক্ত আদর্শ মেনে চলছে তারা যেন ভয় করে তারা যেন সাবধান থাকে কেন তুসি বাহুম ফিত তাদেরকে দুনিয়া জীবনে আজাব শাস্তি লাঞ্ছনা গ্রাস করবে এবং পরকালীন জীবনে কঠোর শাস্তির দিকে ধাবিত করা হবে তাদের জন্য প্রস্তুত করা আছে ভয়াবহ জাহান নাম নবী মোহাম্মদ সাল্লা করে কোনো ব্যক্তি তার আদর্শ না মেনে কোনো ব্যক্তি সফল হতে পারবে না হওয়ার কোনো সুযোগই নেই আমরা আপনারা যদি নবী মোহাম্মদ সাল্লামকে মেনে না নিজের ঠাট্টা করে বিধান দিয়েছেন একটি সেটা না মেনে যদি অন্যটা গ্রহণ করি আল্লাহ রা বলছেন যারা মানবে না তারাই হলো অস্বীকারী তাদের আমূল সমূহ নষ্ট হয়ে গেছে কাল কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো মানদণ্ড খাড়া না তাদের কোন দলিল থাকবে না তারা কি করবে এই সমস্ত ব্যক্তিরা আমার পক্ষ থেকে যাওয়া আয়াত কে এবং নমি মোহাম্মদ সাল্লা ঠাট্টা করেছে নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম বিধান আমার সামনে স্পষ্ট আছে কিন্তু নবীকে আমি মানলাম না অন্য বিধানকে মেনে ঠাট্টা করলাম অবজ্ঞা করলাম তা করলাম এই ব্যক্তির জন্য পরিণাম হলো জাহান্ন আসুন আমরা সমন্বিত উপস্থিতি আমরা এই আলোচনায় একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আল্লাহ রহম করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছিগুহিম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 জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত দশটায় সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই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 আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের শরীয়তের একটা পাঠ হলো মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই অনুসরণ দুঃখজনক ব্যাপার হলো এই আমরা নবী মোহাম্মদ সাল আলাইস্লামের আদর্শের সর্বক্ষেত্রে অনুসরণ করতে চাই না আমরা ব্যর্থ অথচ তার পরিণাম অত্যন্ত ভয়াবহ এর মৌলিক কারণ হলো এই রাসুল্লাহ সাল্লামের আদর্শের পাশাপাশি আধুনিকতার নামে জাহেলিয়াতের নামে অসংখ্য আদর্শ চালু রয়েছে আমরা বলে থাকি যে নবীর আদর্শের প্রয়োজন নেই যখনই কোনো ব্যক্তি নবী মহম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শে কস্বীকার করবে এ ব্যক্তিকে তখনই মমিন বলা হবে না ও ব্যক্তি মমিন নয় তার পরিণাম অত্যন্ত ভয়াবহ মৌলিক কারণটা হলো এই যে আমি একদিন স্বার্থপর কারণ রাজনৈতিক জীবনে গিয়ে আমি যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানি তাহলে বর্তমান দুনিয়াবি এই ফায়দাটা আমি পাবো না কারণ আমি আপোষ করেছি মানুষের রচনা করা বিধানের সঙ্গে আর একটা ফতোয়া পেয়েছি আমরা একটা দর্শন থিউরি পেয়েছি রিলিজন শুড নট বিওড টু কাম ইন টু পলিটিক্স ইট ইস মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড ধর্ম রাজনৈতিক জীবনে বৈষয়িক জীবনে প্রবেশ করার অধিকার রাখে না ধর্মটা কেবল আল্লাহ এবং মানুষের মাঝের আধ্যাত্মিক বিষয় মাত্র নাওজুবিল্লা একজন মমিন হিসাবে আপনাকে এবং আমাকে চূড়ান্তভাবে দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে এই মর্মে যে নবী মোহাম্মদ সাল্লাম যেমন রাষ্ট্রনায়ক ছিলেন তেমনি তিনি রাষ্ট্র নায়ক ছিলেন ধর্মীয় জীবনের ক্ষেত্রে তিনি যেমন চূড়ান্ত বিধান দিয়েছেন তেমনি রাজনৈতিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সম্পর্কে তিনি দৃঢ় মূলনীতি দিয়ে গেছেন এই অস্বীকার করার কারণে জীবনটা আমাদের বিভক্ত হয়ে গেছে যারা মনে করে এই যে এবং এই ধর্মীয় জীবনে সালাত, শিয়াম হাত জাকাত কালেমা এইগুলো পালন না করলে হয়তোবা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর রাজনৈতিক জীবনে পাপ করলাম কি অন্যায় করলাম না निकिर कस करलम से देख विषय नी राष्ट्रीय जीवने गए दुर्नीति आल्ला ना हमें राननीति करते गए मानस हत्या करलम गुम करलम व्यवसायी जीवन गए सूद भक्षण करलम चाकर जीवन गए घुष भक्षण करलम डाक्त जीवन गए मानुषर रुगर टाक आत्मसात करलम यो क्षेत्र आल्ला धरबें ना ये सब बैषयिक बार नजबिल्ला जदि यारणा प्रवर्त हन यारणा जो आप पोषण करें तो मन रखबें धूर्तबारक आप धान्दाबारक ठाईमे नहीं सल्लमाना फलई सामीनादेश आदर्श व्यवसाय क्षेत्र रसलहम चुवान्न मुस्लिम सलिमस हाथ ढुक दिए बेरें कि बेपार तुम्हारे नीचे भेजा अंश और उपरे सूखना ये क्यों मन रेखो मन गा फल যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয় হে ব্যবসায়ী ব্যক্তি যে ব্যক্তি অর্থনীতির জীবনে বিচারণ করেন আপনি বা আমি যদি প্রতারণার অন্তর্ভুক্ত হই তাহলে আমি নবী মুহাম্মদ সাল আলাই সাল্লামের উন্মত হিসাবে দাবি করতে পারব না আপনি ভয় করুন আপনি একটু চিন্তা করুন যে আপনি ব্যবসায়িক জীবনে প্রতারণার আশ্রয় নিলেন কেন দাড়িতে মাপে কম দিলেন কেন ईदू भाई ना? के हराम अदी मानसा शेयर बजार जड़ीत हुए भक्षण करवसा कर ব্যাংক থেকে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে অথচ সুদ হারাম নবী মোহাম্মদ সাল্লাম আমাদের জানিয়েছেন আল্লাহ কর্তৃক বিধান সুদ হারাম কিয়ামত পর্যন্ত এই সুদকে কেউ হালাল করতে পারবে না তাহলে আপনি কি নবী মোহাম্মদ সাল্লামের এই ব্যবসায়িক জীবনে এটাকে গ্রহণ করবেন না আপনি যদি গ্রহণ না করেন তাহলে এই বিধানকে আপনি লঙ্ঘন করলেন যে কোনো হারাম ব্যবসা নিষিদ্ধ আপনি মদের ব্যবসা করতে পারবেন না গাঁজার ব্যবসা করতে পারবেন না আপনি ব্যবসা করতে পারবেন না বিড়ি তামাক সিগারেট জর্দা গুড় আলাপাতা এগুলো সব হারাম শুধু এইগুলো নয় মানুষের কাছ থেকে আত্মসাত করা যে কোনো সম্পদের ব্যবসা আপনি করতে পারবেন না রাষ্ট্রীয় ভাবে যেটা অবৈধ সম্পদ আপনি চুরি করে আত্মসাত করে এটা নিয়েছেন দুর্নীতি করে নিয়েছেন এই সম্পদের ব্যবসা করে টোটালি হারাম এই হারামের ব্যবসা আপনার চলবে না রসুল্লাহ সাল্লাম বলছেন আপনি মনে রাখুন সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে বুঝ দিতে চাচ্ছি শরীয়তের একটা অংশ হলো নবী মোহাম্মদ আদর্শ এই আদর্শ সর্বক্ষেত্রে আপনাকে মানতে হবে ব্যবসায়িক জীবনে অর্থনৈতিক জীবনে আপনি মানবেন না ওই জিনিসের ব্যবসা কেউ হারাম করে দেন সুতরাং যত দুর্নীতি করে অর্থ উপার্জন আপনি আমি করেছি সমস্ত দুর্নীতির ব্যবসা করা হারাম যত প্রতারণার ব্যবসায় যুক্ত হয়েছে সবগুলো দেখুন মানুষ প্রতারণা করে দুর্নীতি করে সম্পদ অর্জন করে যদি কোনো ব্যক্তি কোনো এমপি কোনো মন্ত্রী মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি কলেজের প্রিন্সিপাল বা মাদ্রাসার কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় দায়িত্বশীল কোনো ব্যক্তি হোক যদি আত্মসাত করে দুর্নীতি করে নবী মোহাম্মদ সাল্লা ওই ব্যক্তিকে সাপোর্ট করেননি সহিসিম খুলুন তিনশতমর এবং তিনশো নম্বর হাদিস খাইবারের যুদ্ধে কতিপয় সাহাবে নিহত হয়েছেন সাহাব এ তাদের যুদ্ধের অভিজ্ঞতা এবং অবদান রাখার কারণে বলছেন ফুল আল শাহিদ ফুল আল শাহীদ ওই ব্যক্তি শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি শহীদ হয়ে গেছে আর ব্যক্তিকে লক্ষ্য করে সাহাবিরা বলছেন এই কথা দেখছি সাহাব হতবাক হয়ে গেলেন এ কথা শুনে একজন সাহাবি যুদ্ধে গেছেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেছেন কেন তিনি জাহান্নামী কারণ তিনি গণিমতের মাল থেকে তিনি একটা রুমাল নিয়েছিলেন এই রুমালটি নেওয়ার কারণে ওই ব্যক্তি সাহাবি হওয়া সত্ত্বেও যুদ্ধ করা সত্ত্বেও যুদ্ধে মারা যাওয়া সত্ত্বেও ওই ব্যক্তি জাহান্নাম হিসাবে রসরুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করছেন এই হাদিস বলার কারণে সাহাব একরাম ফিতু হয়ে তারা একটি ফিতা গণিমতের মাল থেকে বন্টন করার আগেই ফাজাব সিরা কিন আউ সিরা কাইন একটা ফিতা বা একটা সোতা বা দুইটি ফিতা দুইটি সোতা নিয়ে এসে জমা দিচ্ছেন তখন এই একটি সুতাও তোমাকে জাহান নামে নিয়ে যাবে এই দুইটি ফিতাও তোমাকে জাহান নামে যাবে তুমি সাবধান থেকে অর্থাৎ যদি একটি সোতা বা একটি ফিতা আমাকে জাহান নামে নিয়ে যায় তাহলে আমার দ্বারা কিভাবে কোনো দুর্নীতি চলবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা রসুল সাল্লামের আদর্শের পূর্ণ অনুসরণ করি আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহারক অসন্তুষ্টি পাপ কে পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে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 করার বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়